সম্লা রেস রে পল মে শ্রো সসালামুক রহমতুল্লা বারকাত সিমি আলমদিন মুসা আলি সালামের জাতির বিভ্রান্তির ঘটনা যে ব্যক্তি তাদেরকে বিভ্রান্ত করেছিল তার নাম ছিল সামেরি এই সামেরি যখন স্বীকার করল যে আমার মনে এটা ভালো লেগেছিল আমি ওই মাটিটা নিয়ে যে মাটিটা জিব্রাইলি সালামের পায়ের নিশানা থেকে বা তার ঘোড়ার পায়ের নিশানা থেকে আমি নিয়েছিলাম নিয়ে নিক্ষেপ করেছিলাম তারপরে এই রকমটা হয়েছে তখন মুসা আলি সালাম তাকে একটি অভিশাপ দিয়েছিলেন বদুয়া আল্লাপাক বলছেন যে মুসা আল ইসাল্লাম তখন বলল ফাজ হাব হের তুমি যাও বিতাড়িত হও কফিল হায়াতামে তোমার জন্য এই পার্থিব জগতে এই আজাব অভিশাপ তুমি যে কোনো মানুষকে দেখলে বলতে থাকবে লামেসাস শাস ছিও না স্পর্শ করিও না আমার কাছে আসিও না কাউকে স্পর্শ করতে পারবে না তফসির কার্গন বলেছেন যে এরপরে এই সামেরি গায়ে এমন জ্বর থাকতো যে কোন মানুষকে স্পর্শ করলেই একেবারে মরমর অবস্থা হয়ে যেত মানুষের সংস্পর্শে যেতে পারতো না কোন মানুষ তার কাছে আসতে পারতো না কোন মানুষের কাছে সে যেতে পারতো না কেউ যদি তাকে ছুঁয়ে নাই তো শরীরে যেন আগুন লেগে গেল। এই আজাব আল্লাহ ফাকরবুল আলমিন তাকে দুনিয়াতে দিলেন মৌসা আল সালামের এই বদ্ধ অভিশাপে তারপর এই সামেরিত কার লিখেছেন যে আর কোনো জনপদে বসবাস করতে পারেনি বন জঙ্গলে গিয়ে ধ্বংস হয়ে যায় আল্লাহের এই আজাব ভোগ করে করে বনে জঙ্গলে গিয়ে ধ্বংস হয়ে যায় মহান আল্লাহ এরশাদ করছেন যে ওয়াই মান তুখলাফা মুসা আলী সালাম বললেন যে হেসামি তোমার জন্য এমন এক প্রতিশ্রুতি রয়েছে যার বর খেলাফ হবে না যার বিপরীত হবে না তোমার ইহকাল পরকাল এই শাস্তি রয়েছে ওয়ানজর এলাহ এলাহ জলতা আলহী আকেফা আর দেখো তোমার এই উপাস্যকে যে গোবৎস তুমি তৈরি করেছো আর তার পূজা শুরু করিয়েছো দেখো আমি তাকে কি করছি এলি জলতা আলি আকেফা যার পুজোই তোমরা অটল হয়ে গেছিলে আমার ভাইয়ের কথা শুননি লানুহার রেকান্নাহু অবশ্যই এটাকে আমি জ্বালিয়ে দেবো সুম্মা লানসেফান্নাহু নাসফা অতপার তাকে সমুদ্রে আমি ছিন্ন ভিন্ন করে নিক্ষেপ করে দেব জালিয়ে শুধু ছেড়ে দেব না জালিয়ে সেসব ছাইকে আমি নিশ্চিন্ন করার জন্য সমুদ্রে আমি নিক্ষেপ করব। আল্লাহ পাক রবুল আলমিন তারপর এরশাদ করছেন হক্লাহ নিঃসন্দেহে একমাত্র সত্য মাহবুদ তোমাদের পাক। আর কোন মাহবুদ কেউ এবাদতের হক রাখে না কারো জন্য কোন রকমের এবাদতের সামান্য অংশ নেই এলাহ ইল্লাহ যার ছাড়া কোন সত্য মাহবুদ নেই তিনি একমাত্র সত্য মাহবুদ আর সমস্ত দিন আল্লাহ প্রদত্ত দিন যতগুলি দিন আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানি কিতাব সিলেবাস নাজেল করেছেন প্রত্যেকটি দিনের মৌলিক বিষয় ছিল এই তৌহিদ আল্লাহর একত্র সমস্ত আম্বিয়া রসুলগন এই দাওয়াত দিয়েছেন ওয়াসি আকুল্লা সাইন এলমা আল্লাহ পাক সমস্ত বস্তুকে তার এল পরিব্যাপ্ত রয়েছে ওয়াসি আকুল্লা সেন প্রত্যেক বস্তুকে আল্লাপাক তার জ্ঞান দ্বারা ঘিরে রেখেছেন কদালিকা নাকুস আলিক মিন আম্বাই মাকদ সাবাক ওকাদ আতাদজিকরা এইভাবেই হে নবী তোমার কাছে আমি কাহিনী বর্ণনা করছি ওই সব লোকদের যারা অতীতে চলে গেছে মিন আম্বাই মাকদ সাবাক নবী মোহাম্মদ সাল্লা পূর্বে সব জাতি চলে গেছে তাদের ঘটনা তোমার সামনে আমি পেশ করছি ওকাদ আত্লা দুলনজিকরা আর নিঃসন্দেহে আমি তোমাকে আমার তরফ থেকে উপদেশ বাণী দান করেছি আল কোরআনুল করিম কোরআনকে আল্লাহ পাক জিকির বলেছেন উপদেশ বলেছেন কারণ কোরআনে জিকির উপদেশ রয়েছে মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। গাফিলতি হইতে পারে বলে যেতে পারে জাতি করে আল্লাহর সামনে অজুহাত পেশ না করতে পারে যে আমরা তো সচেতন ছিলাম না আমরা তো বেখিয়াল ছিলাম না আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়েছেন এবং এই আসমানি সিলেবাস কোরআনুল করিমের আল্লাপাক सुरक्षा करबें हेफाजत करबें क्या पर्त समस्त रकम बिकृति थे के, जाते क्यों ना बोलते परे जो आसल दिन खुजे पाईजे कुरान्ते सम्पर्कित होते कुरान तेलावत शुद्ध शिखा जथेष नए कुरान तेलावत शिखते है कुरान् अर्थ बुझते कुरान् गत पोछार चेषा करते आल्लापा रबुल आलमीन विधि विधान जिन्हे वस्तवायन करते हैं आल्लापापर मन आर आन যে ব্যক্তি এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে ফাইন না হইয়াহমই অমাল কেয়ামতে ভিজরা সেই ব্যক্তি কে আমতের দিনে পাপের বোঝা বহন করবে কোনো ব্যক্তিকে ছেড়ে দেওয়া হবে না যেই ব্যক্তি অপরাধ করবে এই কোরআনে কেরিমের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেবে না অন্য কোনো আদর্শে আমাদের কল্যাণ রয়েছে আমাদের সামাজিক সমস্যার সমাধান আর কিছুতে রয়েছে কোরআনে করিম আমাদের অর্থনীতির সমস্যা অন্য কিছুতে রয়েছে ইজমে মতবাদে রয়েছে কোরআন নেবাস্তবায়ন করলো না আমাদের রাষ্ট্রনীতির সমস্যার সমাধান কোরআনে না কোরআন শুধু মসজিদ আর মাদ্রাসায় সমস্যার সমাধান আমাদের রয়েছে অমোক মতবাদে অমুকের থিওরিতে অমোকের চিন্তাধারায় তারা পাপের বোঝা নিয়ে ক্যামতের দিনে উপস্থিত হবে তারা কোরআন থেকে বিমুখ হয়েছে কালে দিন আিরকাল অবস্থান করবি ওয়াসা আলহমাল কেমলা জাহান নামে तारा अवस्थान तारा तार कर जहां नाम ध्वसर तैयामतर दिन बोझा बड़ो मंदामत पापर बोझा बड़ तंद है आल्लापा तर एरसाद कर याम फखुफिस दिन क्या विचार दिवस कायम है से दिन के स्मरण कर जी दिन सिंगाई फूक देा इसराफील आलिस्लम सही हदीस रेसे प्रस्तुत हो रेन সিংগা নিয়ে প্রস্তুত হয়ে রয়েছেন ফুক দেওয়ার জন্য আর এই ফুক দুটো হবে অথবা তিনটি হবে কোনো কোনো তফসির কারণ তিনটি বলেছেন আবার অন্যরা বলেছেন দুটি তিনটি ফুকের কথাও উল্লেখ করা হয়েছে যারা বলেছেন যে দুটি আয়াতে সমন্বয় করে বলেছেন যে তিনটি ফুক একটি ফুকে ঘাবড়িয়ে উঠবে হতভম্ব হবে যেটাকে বলা হয়েছে নাফখাতুল ফাজা ঘাবড়িয়ে যাওয়ার হতভম্ব হওয়ার ফুক আর একটি ফুক যখন দেওয়া হবে তখন নাফখাতুল শাক তাতে বেহুশ হয়ে মারা যাবে ধ্বংস হবে আর তৃতীয় যে ফুক দেওয়া হবে সিংহাই তাতে ফাইজ আহম কেয়াময়ান জরুন কবর থেকে উঠবে আর দাঁড়িয়ে দেখবে যে কি অবস্থা কোথায় যেতে হবে কোথায় ছোটাছুটি করছে লোকেরা আল্লাহ পাক এই সিংহাই ফুকের বিষয়গুলিকে বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন কোরআনে কেরিমিন সুতরাং এটাও গাইবের ইমানের অন্তর্ভুক্ত অদৃশ্য না দেখে বিশ্বাস করার অন্তর্ভুক্ত এই বিষয়গুলিও পাক তারপর এরশাদ করেছেন ওয়ানাহসুরুল মুজির মিনা ইয়ামাই জোর কাহ আর সেই দিন অপরাধীদেরকে আমি একত্রিত করবো ক্যামত্র দিনে একত্রিত করব নীল চক্ষু বিশিষ্ট করে তাদের চক্ষু নীল হয়ে যাবে এর অর্থ হচ্ছে তাদের দৃষ্টিকে আমি ছিনিয়ে নেব যারা পাপিষ্ট অপরাধী তাদের আল্লাপাক রবের অন্ধ করে উঠাবেন যেমন কোরআনে কেরমের আরেকটি আয়াত যা এই সুরাতে আসছে আল্লাহ পাক তারপর বলছেন ইয়াত আতুন আইনাহ তারা চুপি সারে কথা বলবে আপোষে চুপি সারে কথা বলবে ইল্লা আসার পৃথিবীতে কতদিন ছিলাম কবরের জীবনে কতদিন ছিলাম যখন মানুষ অবস্থা দেখে তখন অতীতের সুখ সব বলে যায় পঞ্চাশ বছর ধরে সুস্থ থেকেছেন মাত্র এক বছরে আপনি শয্যাশাই মানাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়েছেন জীবনের কত রকমের যে সুখ স্বাচ্ছন্দ্য ছিল সব ভুলে গেছে। এটা যেমন হয়ে থাকে দুনিয়ার সামান্য মুসিবত আশায় আর সামান্য ব্যাধিতে তাহলে ক্যামতের দিনের ভয়াবহ অবস্থায় এর যে কি অবস্থা হবে তাই আল্লাহ ফাকর্বুল আলম এখানে এই বিষয়টি বিষয়টিকে এইভাবে তুলে ধরেছেন তারা আফুসের চুপিসারে একে অপরের সাথে কথা বলবে আর বলবে ই্লা বিস্তুম ইল্লা আশরা মনে হয় মাত্র দশ দিন অবস্থান করেছ এর আগে মাত্র দশ দিন অবস্থান করেছে। পৃথিবীতে নাহনু আলায় আল্লাপা বলছেন যে তারা যা বলে সে সম্পর্কে আমি বেশি জানি কাতানিস্তুমা তাদের সবচাইতে যে জ্ঞানী পন্থার দিক থেকে সবচাইতে শ্রেষ্ঠ অর্থাৎ সে বুদ্ধিমান সে বলবে ইস্তুম ইয়াহ ভালো মানুষ সে বলবে যে মাত্র একদিন থেকে চত ভয়াবহ অবস্থা হবে যে আখের রাতের ভয়াবহ অবস্থার নাই পৃথিবী হচ্ছে মাত্র একদিনের আল্লাপাক রব্বুল আলম তারপরে অন্য বিষয় উল্লেখ করেছেন সেটা হচ্ছে পাহাড় পর্বতের বিষয় ওয়েস আলু না কানিল হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞাসা করে পাহাড় পর্বত সম্পর্কেই যে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন এত শক্তিশালী মজবুত পাহাড় পর্বত কী হবে ফকুল হে নবী তুমি বলে এনসেফহা রব্বি নাসফা সেগুলিকে পাক রব্বুল আলমিন সমূলে উৎপাদিত করে দেবেন চূর্ণ বিচ্ছিন্ন করে দেবেন ফায়াজারোহা কান সাফসাফা আল্লাপাক রব্বুল আলমিন মসরিন সমতল ভূমি করে ছাড়বেন রাফিহা লফিহা ওয়ালা আমতা যেখানে কোনো বক্রতা দেখবে না এবং কোনো উচ্চতাও দেখবে না কোন জায়গায় উঁচু হয়ে আছে নিচু হয়ে আছে একটু উঁচু হয়ে আছে তার উল্টো দিকে কি আছে দেখা যায় না পৃথিবীতে যেমন রকম কিছু থাকবে না আর কোন রকমের বক্রতাও এই জমিরে থাকবে না একেবারে সমতল ভূমি হবে যেখানে আল্লাপাক রব্বুল্লা আলমীন বিচার দিবস কায়েম করবেন কোন রকমের বক্রতা থাকবে না অস্পষ্টতা থাকবে না বুঝতে কোনো অসুবিধা হবে না খাসা আতিল আসওয়াতলির রাহমান সেই দিন দয়াবান আল্লাহর সামনে সমস্ত আওয়াজ মানুষের স্তব্ধ হয়ে যাবে কেউ টু করে কথা বলার সাহস করবে না ইল্লা হামসা তখন তুমি একমাত্র মৃদু গুঞ্জন ছাড়া কিছু শুনতে পাবে না কেউ কারোর সাথে কথা গল্প গুজব করবে চেনা পরিচয় করবে এসবের তখন কোন রকমের চিন্তা করার সময় নেই নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে যাবার ভয়ে ভীত সন্ত্রস্ত হবে আল্লাপাক তারপরে এর সাদ করেছেন সেই দিন সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না ইল্লা মান আজ আল্লাহর রহমান তবে যাকে আল্লাহ পাক সুপারিশের অনুমতি দেবেন দয়াবান যিনি আর সুপারিশ করার জন্য যাকে অনুমতি দেওয়ালে সেই ব্যক্তি সুপারিশ করতে পারবে আল্লাহর কাছে সেদিন দোয়া করতে পারবে আল্লাহ বা আল্লা মুসিবত থেকে বিপদ থেকে উদ্ধার কর ওয়ারাদি আল্লাহ কৌলা এবং যার কথাকে আল্লাহ পাক পছন্দ করবেন আর যেই ব্যক্তির জন্য সুপারিশ করার অনুমতি দেবেন তার জন্যই শুধু সুপারিশ করা হবে যেমন আল্লাহ পাক রব্লা আলম অন্যান্য আয়াতে এই বিষয়টিকে স্পষ্ট করেছেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈকুদ্দিন তাই আসুন স্নার আলোকে জীবন গড়ার জন্য আপনাদের জন্য নির্বাচিত কিতাব बुलुबुल माराम सुबस् सकारण देख बलुबुल माराम दर्शे हादी शुदुम्रिस्टीबी बांगलुगुल माराम आज सन्दा छटायचारेटा पिस्टी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 সকাল যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ব্যবহার করছেন সেজন্য ব্যবহার করতে হবে জাহাঙ্গীর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 সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতহার আয়ত নম্বর একশো দশে এরশাদ করছেন আল্লাহাক মানুষের সামনে যা আছে পেছনে যা আছে সব কিছুই সম্পর্কে সম্যক জ্ঞাত সব কিছুই জানেন ওয়ালায় তুন আবেহ ইলমা পক্ষান্তরে মানুষ আল্লাহ পাককে তাদের জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না আল্লাপাকের জাতি পাক পাকের গুণাবলী সম্পর্কে মানুষ কখনো নিজের জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারে না ওয়ানাত ওজুহল হাইল কৈম অকাদ খাব আমা আর সেই দিন কেমতের দিনে সমস্ত মুখমণ্ডল সমস্ত চেহারা অধমুখী হয়ে যাবে ঝুঁকে যাবে অধমুখী হয়ে যাবে সেই সত্তার জন্য যিনি চিরঞ্জীব এবং যিনি আল কাইম সব কিছুর ধারণকারী আল্লাহ পাকের নাম হচ্ছে আল হাই আল কয়ুম আয়াতুল কুরসিতে যেমন আল্লাপাক ইরশাদ করেছেন ইল্লা আল্লাহলা ইউল কাইম একমাত্র চিরঞ্জীব আল্লাহ পাক রবুল আলামিন আর একমাত্র সব কিছুর নিয়ন্ত্রণকারী ধারণকারী রব্বুল আলমিন পৃথিবীতে কোনো এমন শক্তি নেই আল্লাপাক ছাড়া যে সবের নিয়ন্ত্রণ রয়েছে একমাত্র নিয়ন্ত্রণের মালিক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াকাদ খাবা মান হামাল জুল্ম আর ব্যর্থ হবে ওই সব লোকেরা যারা জুল্মের বোঝা বহন করে আসে। ক্যামতের দিনে দুনিয়ায় জুল অত্যাচার করেছে আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে ওরা ব্যর্থ হবে তারা কখনও সাফল্য লাভ করতে পারবে না জাহান নামের ইন্ধন হবে পক্ষান্তরে যারা সৎকর্মশীল আল্লাহ পাক বলছেন অমাইয়াম মিনাস্ত আলী হাত আর যে কেউ সৎকর্মশীল হবে নেক আমল করবে ওহু আম মেনুন ইমান অবস্থায় তাহলে নেক কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য ইমান বিশ্বাস শর্ত আল্লাহর প্রতি আল্লাহর একত্রের প্রতি রেসালাতের প্রতি আখেরাতের প্রতি আল্লাহ প্রদত্ত বিধান কোরআনে করিমের প্রতি বিশ্বাস আবশ্যক যদি এসব বিষয়গুলি বিশ্বাস না করে তাহলে সৎ কাজ পরকালে কোনো কাজে আসবে না আল্লাপাক নিশ্চিন্ন করে দেবেন তার ফল পৃথিবীতেই কিছু দিয়ে দিবেন। আল্লাহ আল্লাপাক বলছেন যারা সৎকর্মশীল হবে ইমানের অবস্থায় ফালা আফ দুলমাওয়ালা হাজমা তারা কোনো রকমের অবিচার বা কোনো রকমের ক্ষতির আশঙ্কাই থাকবে না কোনো ভয় থাকবে না যে তাদের সাথে অবিচার করা হবে তাদের যে ন্যায্য অধিকার রয়েছে হক প্রাপ্য রয়েছে তা তারা হয়তো পাবে না যথাযথভাবে এমনটা হবে না সুতরাং আপনি যে কোনো আমল করবেন সেসব আমলের ক্ষেত্রে আপনি যার সন্তুষ্টির জন্য করছেন আল্লাপাকের জন্য তিনি তো দেখছেন যথেষ্ট কখন এ কথা মনে করবেন না যে আমি এতগুলি ভালো কাজ করলাম লোকেরা কি মন্তব্য করলো লোকেরা সুনাম করল করল না কখনও এই রকমের সুযোগ যেন শয়তান আপনার ক্ষেত্রে না পায় না হলে আপনার আমলকে দুনিয়াতে নষ্ট করে দিবে। যখন আপনার মধ্যে এইরকম আত্মহংকার আসবে যে আমি তো অনেক ভালো কাজ করেছি আমি তো অনেক সেবা করেছি আমি তো অনেক ইবাদতবন্দি করেছি আর লোকেরা আমার কতটা সুনাম করল কতটা আমি কৃতিত্ব লাভ করলাম তাহলে এই নিয়ত আসলেই রেয়াকারী লোক দেখানো আমল শিরকে পরিণত হবে আল্লাহাক রব্বুল্লা আলমিন তারপর এরশাদ করছেন ওয়াকাল কানজাল্লা কোরআন আন আরবিহ আর এইভাবে আমি কোরআনে করিমকে আমি আরবি ভাষায় নাজিল করেছি ও শর্রফনাফিহ মিনাল আঈদ আর তাতে আমি আমার শাস্তির কথা বিভিন্নভাবে বর্ণনা করেছি বিভিন্ন ভঙ্গিমাই আল্লাহফাক রব্বুল্লা আলমিন তা বর্ণনা করেছেন যাতে প্রথম সম্বোধন যেই জাতিকে করা হয়েছে তারা ছিল আরব রসুল্লাহ সাল্লা তার বংশ কুরাইশ এবং আরব দেশ যেখানে প্রথম নবী করিম সাল্লা সাল্লাম তাদেরকে সম্বোধন করেছেন তারা ছিল আরব সুতরাং তাদের সুবিধার্থে আল্লাহ পাক রব্বুল আলমিন আরবি ভাষায় পুরাণে করিম নাজেল করেছেন যেটা নবী করিম সাল্লা ইসাল্লামের মাতৃভাষা এবং তার জাতির মাতৃভাষা আর তারপরে পরোক্ষভাবে সারা বিশ্বের সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন আল্লাহ মিয়াকুন এই আরবি ভাষায় অল্প কথাতে অনেক কথা বলা যেতে পারে যেটা অন্য ভাষার মধ্যে আপনি কখনো পাবেন না এই ভাষায় আমি আল্লাহ পাক বিধান নাজল করেছি যাতে তারা সংযত হয় পাপ থেকে বাঁচতে পারে সৎকর্মশীল হয় আউ ইউহ দেশম জিকরা এবং তাদের জন্য এতে উপদেশ হয় এর দ্বারা তারা উপদেশ গ্রহণ করতে পারে মহান আল্লাহ তারপর করে ইসাদ আল্লাহুল মালিকুল হক আল্লাহ পাক মহান তা আলা মানে মহান যিনি আল মালিক একমাত্র অধিপতি আল্হাক যিনি চির সত্য তিনি সত্য মাহবুধ আর যখন ওহি করা হয় ওহি সম্পূর্ণ হওয়ার পূর্বে তুমি কোরআন পড়তে তাড়াহুড়া করবে না এই আয়াত ওই সময় নাজেল হয় যখন নবী করিম সাল্লা কাছে জিবরাইল প্রথম প্রথম আসতেন ওহি নিয়ে কোরআন আয়াত নিয়ে নবী সাল্লাম চিন্তা করতেন যে কোনো আয়াত ছুটে না যায় কোনো শব্দ ছুটে না যায় এজন্য জন্যই জিবুর আলী যখনই বলতে শুরু করতেন আবৃত্তি করা শুরু করতেন তখন নবী সাল্লাম পাঠ করা শুরু করতেন একটু তাড়াহুড়াই পড়ে যেতেন আল্লাপাক নিষেধ করলেন না তুমি তাড়াহুড়া করবে না শান্তভাবে যে কোনো কাজ করলে সেটাতে স্থায়িত্ব রয়েছে তাতে ভুল কম হবে আর যেখানেই তাড়াহড়া করবেন সেখানেই কিন্তু পদস্খলন ঘটবে আল্লাহাক তাই নবী করিম সাল্লা সাল্লামকে এটা শিখাচ্ছেন যাতে তার থেকে উম্মতেরা মানবজাতি শিখেনে। শিখে এখনও ওহি জিবুরা আলি সাল্লাম পাঠ করে শুনিয়ে শেষ করেনি সমাপ্ত করেনি আর তুমি পড়া শুরু করবে এমনটা করিও না এবং আল্লাহ পাকের কাছে অধিক জ্ঞান তলব করো দোয়া করো আল্লাহাক বলছেন অকুর রব্বী জিদনি ইলমা হে নবী তুমি বলো রব্বী জিদনি ইলমা হে আমার প্রতিপালক আমাকে অধিক জ্ঞান প্রদান করো আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো সুতরাং যারা জ্ঞান চাইবেন আল্লাহ পাকের কাছে এই দোয়া করবেন ছোট্ট দোয়া রব্বিজিদিন ইলমা আল্লাহ আমাকে জ্ঞান দান করো এমন জ্ঞান যেই জ্ঞান হয় আপনার ইহকালে কাজে আসে দুনিয়ার উপকারী জ্ঞান অপকারী জ্ঞান নয় অপকারী নলেজ নয় আর না হলে এমন জ্ঞান হাসিল করবেন যেই জ্ঞান আপনার স্থায়ী জগতে আখেরাতে কাজে আসে তা হচ্ছে দিনের জ্ঞান সবচাইতে উত্তম জ্ঞান হচ্ছে দিন সম্পর্কে আল্লাপাকের সত্য আর বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা কোরআন এবং সহি হাদিসের জ্ঞান হাসিল করা যাতে রয়েছে আল্লাহ পাকের বিধান আর তারপরে দুনিয়ার জ্ঞান হরজে কিফায়া একজন মুসলিমের জন্য যতটা পারবে দুনিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করবে যাতে স্বয়ং সম্পন্ন হতে পারে স্বাবলম্বী হতে পারে আর জাতিকে উপকৃত করতে পারে এছাড়া এমন কিছু জ্ঞান রয়েছে যেই জ্ঞান মানুষকে ধ্বংস করে মানুষের ইমান ধ্বংস করে কুফুরিতে লিপ্ত করে যেমন জাদুবিদ্যা যেমন গণকদের বিদ্যা এইরকম শিরকুফুরির বিদ্যা নাস্তিকতার বিদ্যা যদি এইরকম কোনো বিদ্যা থাকে যেই বিদ্যা সিরকুফরি পর্যন্ত নাস্তিকতা পর্যন্ত পৌঁছাচ্ছে দুনিয়ার ক্ষতি করছে অথবা আখেরাতের ক্ষতি করছে দুনিয়ার ক্ষতি হয়তো বাহ্যিকের না পেলেও আখেরাত পরকালকে ধ্বংস করছে সিস্টেমের বিদ্যা সুদের হিসাব অঙ্ক শেখানো হচ্ছে আজকাল না সুদের অঙ্ক শেখাবে না ছেলে মেয়েদের ছেলে মেয়েদেরকে সুদের অঙ্ক শিখিয়ে তাদেরকে নষ্ট করবেন না কারণ সুদ দুনিয়াকেও ধ্বংস করে আর পরকালকে ধ্বংস করে দুনিয়াতে বাহ্যিক চাকচিক্যতা দেখলেও যে না সুদের দ্বারা তো না দেখছি যে না উপকার হচ্ছে না এই উপকার নয় আল্লাহ পাক আলমিনী সুদকে নিশ্চিহ্ন করে দেন দুনিয়াতেও নিশ্চিহ্ন করে ইম হাকুল্লাহ রেবা সুদি কারোবার কি পাক ধ্বংস করে দেন কখনো সুদ খেয়ে সেই টাকা দিয়ে উপকার হয় না। বড় বড় এমন মারাত্মক পাক শাস্তি পাঠান ব্যাধি পাঠান আর চুরি ডাকাতি ছিনতায় রাহানি নিরাপত্তাহীনতা যার ফলে সুদখর কখনো তা দিয়ে উপকৃত হয় না আর আখের আত্মধ্বংস করে সুতরাং এমন শিক্ষা শেখাবেন না বিকল্প উত্তম শিক্ষা রয়েছে অঙ্ক শেখাবার জন্য সুদেরই অঙ্ক শিখাইতে হবে না কখনো না আল্লাহ ফাকরবুল আলম যেন এই সব বিষয়গুলি যারা বুদ্ধিজীবী যারা সমাজের নেতা তাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করেন আর আমাদের সিলেবাসকে ভালো করার তৌফিক যেন দান করেন যার মাধ্যমে আমাদের চরিত্র গঠন হয় আর আমাদের যেন আল্লাহ ফাকরবুল আলমী দিন দুনিয়ার উন্নতি দান করেন আল্লাহ ফাকরবুল আলমিন তারপরে আদম আলী সালামের কথা এখানে কিছু বর্ণনা করেছেন ওয়ালাকাত আহেদিনা ই আদামিন কাবুলু এর পূর্বে অর্থাৎ মুস আলি সালামের ঘটনা যে বর্ণনা করা হল তার পূর্বে এর পূর্বে আমি আদম আলি সালামের কাছে ওয়াদা নিয়েছিলাম প্রতিশ্রুতি নিয়েছিলাম যে আদম তোমাকে জাননাতে রাখলাম জান্নাতে থাকো সব কিছুই পানাহার করো কিন্তু আল্লাহারাব আহাজ হিসা যারা তুমি আর তোমার বিবি সাবধান এই গাছের কাছে যাবে না ফাথাকু নামিনা না হলে জালেমদের দলে সামিল হয়ে যাবে এই প্রতিশ্রুতি আল্লাহ নিয়েছিলেন যে তুমি এই কাজ করো না ফানাসিয়া কিন্তু আদম আলি সালাম ভুলে গিয়েছিলেন তাহলে আদাম আলি সালাম ইচ্ছা করে এই ভুল করেননি ভুলে গিয়েছিলেন ওয়ালাম নজিদলাহ আজমা আদম আলিহিসাল্লামকে আমি দৃঢ় প্রতিজ্ঞ পাইনি দৃঢ় প্রতিজ্ঞ যদি হতেন সজাগ যদি থাকতেন তাহলে শয়তান কখনো বিভ্রান্ত করার প্রলোভন দেওয়ার সুযোগ পেতো না আল্লাহ ফখর্বুল তারপর বলছেন ওয়াইদ কোল্লারিল মালায়কাতিসুলি আদম স্মরণ করো যখন ফেরেস্তাগনকে মালায়িকাদের আমি বলেছিলাম যে তোমরা আদমকে সেজ না করো আদাম আলি সাল্লামকে কীবলা বানিয়ে শেষদা করো আল্লাহকেই শেষ করো কিন্তু আদামকে কিবলা বানাও এটা তফসিল হতে পারে অথবা তখনকার দিনে তখনকার আল্লাহর বিধানে সম্মানের শেষদা তাজ আজিমের শেষদা যাই ছিল কিন্তু এই বিধানকে আজকে পেশ করবেন আর বলবেন কোন মুসলিমের জন্য কোনো মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্যকে বা কোন মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্যকে শেষ দা করা যদি শ্রদ্ধামূলক হয় সম্মানসূচক হয় তাহলে চলবে না চলবে না কারণ নবী এ করিম সাল্লি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন তার পূর্বে আল্লাহাক রবুল্লা কোরআনে কারিমে এক আল্লাহ ছাড়া কোনো কিছুকে কোনো কাউকে সেজদা করা শক্তভাবে নিষেধ করেছেন লসদুল ইসাম সে আলিল কামার চন্দ্রকে সেজদা করবে না সূর্যকে শেষদা করবে না ওস যুদুল ইল্লাহিল্লাজি খালা কাহনা যিনি এসবকে সৃষ্টি করেছেন তাকে একমাত্র শেষদা করবে নবী এ কারিম সাল্লাহি সাল্লাম বলছেন লাউকুন্তু আমেরান আহাদান কাউকে যদি অনুমতি দিতাম যে আইয়াসযদ আহাদিন কাউকে সেজদা করা চলবে লা আমার তুলমার আতান্তালে যাও জিহা তাহলে স্ত্রীকে বলতাম যে তোমার স্বামীকে তুমি শেষ করতে পারো এই অনুমতি যেখানে নেই এটা সম্মানের শেষদা আর ইসলামে শেষদার কোনো ভাগ নেই আর শেষদা একমাত্র আল্লাহ পাক রব্বুল্লা আলমিন হক আল্লাপাক যেন এই বিষয়টি বোঝার তৌফিক দান করেন এবং আমাদের সংশোধন করার তৌফিক দান করেন যারা বিভ্রান্ত হয়ে রয়েছে আর আমাদেরকে গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন তৌহিদ প্রতিষ্ঠার তৌফিক যেন দান করেন ওসলাল্লাহাল নবীনা মোহাম্মদ ওয়াল আলহি ওসাহাবি এজমাইন وإذا الله ربي أشرق النور بقلبي ما لا حياتي من أضاء الله دربي يا لسعدي يا لا يطيب العيش إلا في رضا السماء লকার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিশ টিভির সাথে থাকুন আপনার জাকায়াত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আলড্রায়ন ব্যাংক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই ছয় চার এক শর্ট কোড बी आई सी कोड आई बी ओ बी जी बी बाईश टाका पाठी आमधर इमेल कुरून admin at the rate peace tv.tv peace tv मानुवतर समधान सलाम अलाइकुम रह्मतुल्लाह व बरकातु हूँ आमी मुहम्मद बद्रुद्ध जान अधवी आपनारा देख्छें peace tv बांगला <small>